আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে মুসা আলা ইসলামের সাথে আল্লাহ তালার সাক্ষাৎ একটি ঘটনা কোরআনে উল্লেখ করা আছে সেই ঘটনার যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাচ্ছে আল্লাপাক কোরআনে বলছেন মুসা আলা ইসলাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সোরা তোহা আয়াত চুরাশি আর এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ফিরাউনকে ধ্বংস করার পর আল্লাহ তালা মুসাইসাল্লাম ও বনি ইসরায়েলের জন্য একটি স্থান ও সময় নির্বাচন করে দিলেন আর সেই অনুযায়ী আল্লাহ আলাহ মুসাই আলাহিসাল্সাল্লামের সাথে দুর পাহাড়ের নিচে কথা বললেন কারণ মুসা আল্লাহলাম আল্লাহ তালাকে দেখতে চেয়েছিলেন আর এখানেই মুসা আল্লাহ সাল্লামকে তাওরাতো দেওয়া হয় তিনি তার ভাই এবং নবী হারুন আলাহিসাল্লামকে বনিসাল্লার সাথে রেখে যান আল্লাহর সাথে সাক্ষাতের সময় যত ঘনি আসছিল মুসা আল্লাহ সাল্লাম গন্তব্যের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন মুসা আল্লাহ সাল্লাম কিন্তু তাড়াহড়ো না করে ধীরে সুস্থ এগোতে পারতেন কিন্তু এটা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ কোনোভাবেই মিস করা সম্ভব ছিল না আর মুসা আলাহ সাল্লামও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তার সাথে কথা বলার জন্য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 আলা কখনো নয় বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মুতাফিফিন হায়াত চোদ্দ রান কি রান হল ছোট ছোট কালো বিন্দুর মতো দাগের মতো প্রতিবার গুনাহ করার পর গুনাহকারীর অন্তরে একটি করে রান পড়ে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 কোরআন তেলের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বুঝার চেষ্টা করুন আরবি না বুঝলে কোরআনে অর্থ পড়ুন তফসির পড়ুন তফসির ইবনে কাসির পড়ুন তফসির ইবনে কাসির অনুদিত হয়েছে এটা আমাদের জন্য এক বিরাট অর্জন তালাবদ্ধ হয়ে আছে আমাদের অন্তর কোরআন বুঝতে হলে আগে এই তালা ভাঙতে হবে আল্লাহ বলেন আলা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 सुरा कहाफ आयात नम्बर आठ आल्लाह तरह आनगत्य करते क्या निश्चित करलें जर अंतर आल्ला स्रण ग कारण जिकिर अने के खूब कम बंदाई जिकिरते निजर अंतर के आल्ला स्रणर साधे मग्न रखते परे आसो आपकी उत्कृष्ट उदाहरण देखी क्य भावे कुरान पड़ते हैं उदाहरण देखो कि भाव कुरान्र एक आयात আবু দাহদা রাজি আল্লাহ আনহুকে উজ্জীবিত করেছিল কেয়াছ এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে সুরা বাকারা আয়াত ২৪৫। পঁয়তাল্লিশ আল্লাহকে ঋণ দেবে কেয়াছ এমন যে আল্লাহকে ঋণ দেবে আবু দাহদা রাজি আল্লাহু আনহু আয়াত শুনে নবী সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাদের থেকে ধার চাচ্ছেন নবী সাল্লু আলহ আসাল্লাম বললেন হ্যাঁ আবুদাহদার রদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রসুল্লাহ আপনার হাতটি দিন আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটি ধার দিব আবুদাহদার রদিয়াল্লাহু আনহু রসুল্লা সাল্লু আলহি আসাল্লামকে ছয়শটি খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো খেজুর বাগানটি দিয়ে দিলেন তার অনেকগুলো বাগান ছিল তিনি ছিলেন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 তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে একশো ১৩৩। তিনি আরো বলেন তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমার আশায় সুরা আল হাদিদ আয়াত একুশ এবং তিনি আরও বলেন এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা আল মুতাফিফিন আয়াত ২৬ জি জান্নাতের বিভিন্ন স্তরের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ প্রতি আশা আকাঙ্ক্ষা ইমানের জন্য জ্বালানি স্বরূপ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 আপনার কম্পিউটারের সামনে আপনার বাসায় রুমে লাগিয়ে রাখুন মোট কথা এই হাদিসটি কখনো যেনক অন্তর থেকে মুছে না যায় সাহিব মুসলিমে রাসুল্লা সাল্লাইসাল্লাম বলছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহতালা তাদেরকে বলবেন তোমরা কি আমার কাছ থেকে আরও কিছু চাও জান্নাতে সবাই আনন্দ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকবে আল্লাহ বলেন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 আপনার ছাদের উপর আল্লাহর সিংহাসন থাকে এবং আপনার পাশে আপনার প্রতিবেশী হিসাবে আপনি যেন ওয়াসিলার সবচেয়ে নিকটে থাকেন আপনি যেন আবু আকার উমার ওসমান আলী খালিদ আবু ওবায়দা আইসা খাদিজা উম্মে সালামা সাফিয়া রাজি আল্লাহ আনহুম আজমাইন্দের প্রতিবেশী হন এইভাবেই আপনি আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা অর্জন করুন পরিশেষে বলা যায়